ইবু মাসুদাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এর সামনে এক ব্যক্তির ব্যাপারে আলোচনা করা হলো। সকাল বেলা পর্যন্ত সে ঘুমিয়েই কাটিয়েছে সলাতের জন্য জাগ্রত হয়নি তখন তিনি নবী সাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন শয়তান তার কানে পেশাব করে দিয়েছে